السلام علیکم ورحمۃ الله وبرکاتہ الحمد لله رب العالمین والصلاه والسلام على سید المرسلین نبينا محمد وعلى اله وصحبه اجمعین اما بعد باب قول الله تعالی الم تر الّذین یزعمون انهم آمنوا بما انزل الیک و ما انزل من قبلک یریدون ان يتحاكموا الی الطاغوت و قد امروا ان به و یرید الشیطان ان یضلهم ضلالا بعیدا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদামাজ্লি আল্লাহ আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের বিধান বিধান আইন কানুন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মেনে নেওয়া বা তার বাস্তবায়ন করা তা দিয়ে বিচার করা তা দিয়ে দেশ পরিচালনা করা তা দিয়ে কোন সালিসের মীমাংসা করা ইত্যাদির হুকুম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা কেন এটি দেশের কথা বলব না তারা তো অমুসলিম সুতরাং করেছে শাহাদাতের সাথে কুফরি করেছে যেখানে আল করানুল করিম কে আল্লাহ নাজিল গিত কিতাব বলে তারা বিশ্বাসই করে না তারা পরকালে বিশ্বাসই করে না সুতরাং সেখান থেকে শেষ কাফেদের ব্যাপারটি কিন্তু মুসিবত হচ্ছে ওই মুসলিমদের ক্ষেত্রে যারা দাবি করে যে তারা কালেমা এলা এলাহিল্লা পড়া কালেমাগো মুসলমান কালেমা এল্লা পড়া মুসলমান যারা মোহাম্মদ রসুরুল্লাহকে রসুরল্লাহ মনে করে যারা মনে করে পরকালে বিশ্বাসী যারা মনে করে ভালো মন্দ তকদির বিশ্বাসী যারা মনে করে যে আমরা কিতাবের প্রতি বিশ্বাসী যারা মনে করে যে আমরা নামাজে বিশ্বাসী কিন্তু তারা মহান আল্লাহ রব আলমিনের নাজল কি বিধান দিয়ে ফায়সলা না করে মানব বিধান দিয়ে ফায়সলা করে মানুষরা নিজেরাই সংবিধান তৈরি করে এক শ্রেণীর লোকেরা সংবিধান সংবিধান রচনা করছে আর শ্রেণীর লোকেরা যারা আগের সংবিধান যা আছে তা নিয়ে তারা পার্লামেন্টে পৌঁছার পরে মানুষের তৈরি করা সংবিধান বিচার করছে অথবা আদালতের জজ হওয়ার পরে ব্যারিস্টার হওয়ার পরে তারা আগের যে সংবিধানগুলি তৈরি করা আছে আইন কানুন তৈরি করা রয়েছে মানুষের কি করছে তারা যারা দেশের অথবা যারা জজ উকিল এবং তৃতীয় শ্রেণীর লক্ষ্য হচ্ছে যারা জনসাধারণ সেসব কোটে যাচ্ছে সে দেশে বসবাস করছে আর সে দেশের সংবিধানকে সে দেশের বিচার আদালতকে শির নত করে মেনে নিচ্ছে বুঝতে পারছেন না। বর্তমান পরিস্থিতি তাই নয় কি নিজের দেশের প্রেক্ষাপটে দেখুন সারা মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে দেখুন একটি এই সৌদি আরবকে বাদ দিয়ে রয়েছে তেমন তাদের আকিদাতেও রয়েছে তেমন তাদের আদালতেও রয়েছে তেমন তাদের রাষ্ট্র পরিচালনাতেও রয়েছে তাদের সংবিধান হচ্ছে আলফরানুর করিম যে আল্লাহ নাজের কিত বিধান পক্ষান্তরে মুসলিম বিশ্বের সবচাইতে বড় মুসিবত হচ্ছে আজকে তারা মুসলিম হওয়া সত্ত্বেও তারা নামাজের বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পরকালে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও জানি বা বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পশ্চিমা বিধান কাফের দেশের বিধান বা রাশিয়ার কমনিজমের বিধান বা চীনের তৈরি করা বিধান জাপানের তৈরি করা বিধান এক কথায় কাফেরদের তৈরি করা সংবিধান বা আদালতের পর্যায়ে নাও হয় আছেই তার ছোট ধরনের গ্রাম্য আমাদের বিচার সালিস দেখেছেন গ্রাম্য বিচার সালিস গ্রাম্য বিচার সালিস গুলিতেও गड़ा करा है। जाके सामाजिक विचार वालीस जेखने से जे मुस्लिम अमुसलिम बातर सालिसे काफे डाक है मुस्लिम के डा विचारे जरा मीमा करा बैठक कर গোপনীয় বৈঠক করে না আমরা এই মীমাংসা সম্পর্কে চিন্তা করে তাতে যদি তিন মুসলমান থাকে না বিচার সালিসে তাই হয় আজকে থেকে প্রায় দিন আগের কথা বলছি হয়তো সেটা ছিল ছিয়াশি সাতাশি সাতাশের দিকে সালিস ছিল জেনার সালিস তো যারা দুর্বল পক্ষ তারা বিরাট মাদ্রাসা ছিলাম ব্যাপারটা ছিল সেখানে যাওয়ার পরে গ্রামের মন্ডল মন্ডল মাতাব বলা হয় ওই ইংরেজদের যুগের মন্ডলী সরদার আর চেয়ারম্যান মেম্বার যেগুলি এরা এদের মধ্যে কিছু ফেরাও বলে উঠল যে আমরা সামাজিক বিচার করবো সামাজিকদেরকে বসে রেখে কষ্ট দিয়ে লাভ কি বুঝতে পারছেন কি ফেরাও মানে আলেমদের বিচার দিয়ে হবে না কাজ কোরআন হারেশের বিচার দিয়ে হবে না আমরা তাগুতরা বিচার করব আমরা ভাষাটা কত সুন্দর আলেমদেরকে কষ্ট দিয়ে লাভ নাই হুজুর আপনারা চলে যান সব বিচার কখন শেষ হয় না হয় সব ঝামেলার ব্যাপার আপনারা নে মানুষ পবিত্র মানুষ নেক সমাজে থাকতে হবে না থাকতে হবে না আদালতে যেতে হবে না বিচারপতি হইতে হবে না যত লম্প যত ঘুসখর আর যত জালেন যত বদমাইশ তাদেরকে বিচারপতি ব্যারেস্টার হইতে হবে তাদেরকে হাকিম জজ হইতে হবে তাদেরকে রাষ্ট্র হইতে হবে তাদেরকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে তাদেরকে সমাজের চেয়ারম্যান মেম্বার মন্ডল মাতাপুর হইতে তারা বুঝলেন এই আপনারা যান আর এই বিচার নেই যাদের কাছে হাদিসের জ্ঞান নেই না কোরআনের বিচার যায় না হাদিসের বিচার চোখের দেখা ঘটনা বলছি আর অহরহ ছোটকাল থেকে গ্রামের গ্রাম্য বিচার সালিস তো দেখতে থেক যেখানে সবকিছু দিয়ে এই বিচার হয় কোরআন এবং হাদিস বাদ আর একটি ঘটনার কথা বলছি পুরুষ হচ্ছে জানি হচ্ছে পয়সাওয়ালা সর্দার গ্রামের নেতা তাকে জরিমানা করা হলো ফাইন করা হলো পনেরো হাজার টাকা এটা শুধু দেখানো শো করার জন্য মানে বিচারে করা হলো লোক সে পরে দিল না কারণ থেকে আদায় করবে কে কেন আরো যেগুলো নেতৃস্থানীয় ব্যক্তি যারা আদায় করার মতো ক্ষমতা আছে তারা তার বন্ধু গ্রামের বন্ধু তাদের সাথে খাতির আছে সুতরাং দেখাবার জন্য ফয়সালা করে দেওয়া হলো যে সে অন্যায় করেছে সুতরাং তাকে পনেরো হাজার টাকা ফাইন করা হলো गरीब नहला बारो तेर बचर बोल चो कारा करहुदी ख्रीटाना मुसलमान रा सम्पर् आज सुनबर विधान शरियते आई विधान মুখে কালি দেওয়া হ্যাঁ মাথায় কালিয়ে দেওয়া আর গ্রামে ঘুরানো ইহুদিরা করত নবী করিম সালাম যখন মোদিনে আসলেন এইরকমই বিচার দেখলেন একবার এইরকমই ঘটনা রয়েছে হাতিস্থিতি যে কেউ যদি শরীফ ভদ্রলোক পয়সা সম্ভ্রান্ত লোক যদি কেউ কি করত চুরি করত তাহলে তার হাত কাটা হতো না ইহুদিরা ইহুদিরা এই বিচার করতো সম্ভ্রান্ত লোক যদি জেনা করতো তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না হাত লাগানো হতো না তাহলে তাকে আর্থিক আইন করা হতো জরিমানা লাগানো হতো তার মান সম্মান বেঁচে গেল টাকা দিয়ে আর যদি গরিব চুরি করত তাহলে তার হাত কাটে দিত গরিব মানুষ যদি করত। তাহলে এই চুনকালী লাগানো হইতো আর গ্রামে গ্রামে গাধার পিঠে চড়ানো গাধা কম সেজন্য ছোট বয়সের গাধাতে চড়াইতে দেখিনি কিন্তু গ্রামে গ্রামে ঘুরেছে হিন্দু মুসলিম সব গ্রাম ঘুরে ঘুরে লোকজনকে জানানো হয়েছে কি হয়েছে কি হয়েছে লোকেরা জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে এই মহিলা জেনা করেছে এ হচ্ছে সামাজিক বিচার ইহুদিরা এইরকম করতো নবীলের পূর্বে যে গরিব মানুষ তারপরে চুনকারী লাগানো হইতো মুখে মাথায় আর তারপরে উল্টো করে গাধায় সবার উল্টো করে গাধায় সবার করা উল্টো করে বসানো বুঝতে পারছেন যেভাবে বসে গাধায় তার উল্টো করে পেছন দিকে মুখ করে আর তারপরে মদিনার গলিতে গলিতে কি করা হতো ঘোরানো হতো এটি হচ্ছে সাজা গরিব আজ পর্যন্ত চোদ্দশো বছর চলে গেছে ইহুদিদের এই তাগুতি এক পর মুসলিমরা এইরকম সামাজিক বিচার করছে গরিবদের জন্য বিচার আলাদা পয়সা আলাদা বিচার আলাদা আজকের বিষয়বস্তুটি হচ্ছে সেই বিষয়বস্তু রাষ্ট্রনীতিতে নিয়ে নেন আর বিচার নীতিতে নিয়ে নেন আর সামাজিক বিচারে নিয়ে নেন আপনি যে কোনো ক্ষেত্রে আল্লাহর নাজলকিয়ে বিধান ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা দেশ পরিচালনা করা সালিস করা এর হুকুম কি এ সম্পর্কে বেশ কয়েকটি আয়াতিক হে নবী আপনি কি দেখেছেন কে যাদের ধারণা যাদের ধারণা কি কিসের ওপর ইমান রাখে কোরআনের উপর আজকের সারা মুসলিম বিশ্বের নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবার এই ধারণা কিনা আমরা মুসলমান আর রকম গুণ কিয়ামত পর্যন্ত যে কোনো জাতিতে থাকবে তাদেরকে দেখেছেন কি আপনি যাদের ধারণা যেমাম আপনার ওপর যে কিতাব নাজল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে আপনার পূর্বে যে কিতাবগুলি নাজল হয়েছে তার প্রতিদ আলী ইসলামের উপর এইভাবে তাদের ধারণা কিন্তু আসলে কি ব্যাপারটি সত্যি বিশ্বাস আছে যে বিশ্বাস আল্লাহ চান সেই বিশ্বাস আছে না তাদের ধারণা মাত্র বা তাদের দাবি মাত্র আর তাদের আচরণ কি এই ইমানের দাদের সাথে তাদের আচরণ হচ্ছে এলা তাগুত তাগতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায় এবং তাগতের কাছ থেকে তারা ফয়সালা চায় যে আমাদের সমাধানদের তাগত বলে তাগত কাকে বলে তাহলে জানতে হয় তাই না তাগত সংজ্ঞা কি বলেছি একবার না বহুবার বলা হয়েছে কে সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ পারফেক্ট সংজ্ঞা বলতে পারে যে বলল তাগত কাকে বলে মনে হচ্ছে কিন্তু সবগুলি সামিল হবে আমার একটি সংজ্ঞা আমি কিন্তু সংজ্ঞা চেয়েছি যে তাগত কাকে বলে কোন কোন লোকেরা তাগতের আওতা আসবে বা কোন বিধানগুলি কোন কাজগুলি তাগতের অনুসরণের संज्ञाते स्पष्ट तीन जी मूल नीति पढ़व कागतर संज्ञा संज्ञा सुनें बार बार बना जार सम्पर्ड़ाबाड़ी जार सम्पर्ड़ाबाड़ी इमाम तईम रम्ला आलतर संज्ञा समस्त गुजरात चले आसल मानस कारो सम्पर्डी सीमा लंघन करुदीन आन मत उपासनार क्षेत्र मबुद बनाबार क्षेत्र अनुसरण क्षेत्र हक अथवा अनुगत्यर क्षेत्र आगे गीताब्त्या আর তিনটি মূলনীতি কেতাবটি দেখতে অত্যন্ত ছোট অবশ্যই পড়বেন সেই কেবটি আর মুখস্থ করবেন এখানে সালাস তেনটি মূলনীতি যার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো বাড়াবাড়ি করলো কোন মানুষ কোনো দেশ কোন সম্প্রদায় কোন জাতি কোনো বংশ কোন গ্রামের মানুষ যা হোক না কেন বাড়াবাড়ি করলো কি বাড়াবাড়ি এবাদতের ক্ষেত্রে আল্লাহ করে অন্যকে কে দিল তাহলে কি হলো তাগুতের পূজা করা হলো আল্লাহ ছাড়া অন্য তাগতের আল্লাহকে করার সাথে সাথে নামাজের শেষ দা আল্লাহ করলো আর তাতে থেকে সীমা লঙ্ঘন করে গিয়ে সম্মানের শেষ দাকে মাজারে করলো প্রতিমা পুতুলকে কে করলো হ্যাঁ কদমের রসুল কে করলো ইত্যাদি ইত্যাদি বারক কোথায় পৌঁছে বাংলাদেশ কি করে পৌঁছিল ভারতে কদমের ওসুল আছে কত জায়গায় যে কদম রেখেছেন নবী কেসাল্লাম হ্যাঁ নবী চুল নাকি কাশ্মীরে পৌঁছে গেল হজরতবাল দরগাহ বলছি नाम देखी जिहर सन्तुटी पीर सन्तुष्टि विधान जबई कर पीर नैकट लाभ बाबार खजा आजम गिर नैकट लाभ তার সাফাৎ হাসেলের জন্য যদি জবাই করে তাহলে সীমালঙ্ঘন করল না করল না এর নাম হচ্ছে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ নাজিলকৃত বিধান আল্লাহ নাজিলকৃত বিধান কে মানতে হলে তার অনুসরণ করতে হলে নবীর পথ ধরতে হবে তাহলে এই নবীর পদ বাদ দিয়ে যদি অন্য কোন পথ ধরে দেওয়ানবাগীর তরিকা কৃষ্টি তরিকা মজাদিদির তরিকা এগুলির তরিকার অনুসরণ করলো তাহলে কি করলো অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করল মার্ক ইসমের অনুসরণ করলো অনুসরণ আরো আজকালকার অনুসরণ করে মার্কস ইজমের অনুসরণ করলো মুসলমান আবার কমিউনিস্ট কাল মার্কস এর মতো বাদে বিশ্বাসী মা ওয়ের মতো বিশ্বাসী হ্যাঁ ক্যাপিটাল ইজমে বিশ্বাসী জাতীয়তা বাদে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী একমাত্র রসুল যার কলমা পড়েছেন আপনি যার কলমে আজান দিয়ে থাকেন যার কলমার একামত দিয়ে থাকেন আপনি যার কলমার শাহাদ দিয়ে আপনার আত্মাই হয় তাহলে নামাজ হয় না তাহলে नज विधान दिए अनुसरण कर लो अन्न तरिकार से सूफियना तरिका पीर तरिक हक मुरब्बी तरिका हमारे पश्चिमा तरिका हमारे तरिका हमारी हक ना केंगल अनुसरण कर के फलो कर पूजा करल तागत अनुसरण करना और मत आई अनुगत्य अनुगत्य कर लो এবং রাষ্ট্রনেতাদের আনুগত্য হইতে হবে আল্লাহ রসুলের বিধানের আওতা মানে আল্লাহ রসুলের কথা যদি তারা বলেন তাহলে আনুগত্য করতে হবে না হলে আনুগত্য নেই কারণ তাহলে এই ক্ষেত্রে যদি সহজ ভাষায় সহজ ভাষায় আনুগত্য মানে কি মেনে চলা ছেলেটি বাবার অত্যন্ত অনুগত মানে তাবে দা মানে মেনে চলে যা বলে মেনে চলে আচ্ছা আনুগত্য এর আনুগত্য যা আল্লাহ বলেছেন মেনে চলতে হবে এবং আল্লাহ চলা। এই ক্ষেত্রে আল্লাহ নাজেল করেননি রসুল বলেননি যদি কারো আনুগত্য করা হয় অন্ধভাবে যে না তিনি বড় সুতরাং তার কথা মানতেই হবে তাদের আইন কানুন দিয়ে দেখা যাচ্ছে যে তারা খুব উন্নতি করেছে পশ্চিমারা এই জন্য উন্নতি করেছে যে তাদের আইন কানুন খুব ভালো ধরেন উদাহরণ স্বরূপ হয়েছিল এসে যদি আমরা যদি আমাদের আদালতের ওই বিচারগুলি ওইভাবে করি তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারবো এ হচ্ছে আনগত্যের ক্ষেত্রে কি সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করা বুঝতে পারলেন না পারলেন না এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা আর আনুগত্যের ক্ষেত্রে মেনে নেওয়ার ক্ষেত্রে যদি অনুসরণ করা তাগতের পূজা করা বিচার ক্ষেত্রে হলে তাহা কম তাহা কামু এখানে আল্লাহ রব আল বিচারের কথা বলেছেন কি বলছেন ইরিদুন আইয়া তাহাকলা তাগত তারা কাছে थर के आदेश के अस्वीकार करोम्मद रसुल्ला प्रथम आदेश हम अस्वीकार कर बुझे कथा टी क्या जिन्हें बुझेल्ला प्रथम आदेश हागत के अस्वीकार প্রথম আদেশ আল্লাহর এবাদত করো নয় বরং প্রথম আদেশ হচ্ছে তাগুদ কে অস্বীকার করো কে বুঝাতে পারবেন কমিজম ক্যানসেল পুঁজিবাদ ক্যানসেল সমাজবাদ ক্যানসেল হ্যাঁ ইত্যাদিতে যত বাদ আছে আর যত বিচার আছে মানুষের যত পূজা আছে সবগুলি ক্যানসেল এল্লাহ एकमत आल्लाब आलमी छाड़ा नज विधान जीत विधान जीवन जापन जरा चाषी तुम सहजे बुजते आगे क्यों ना पर क्यों हाँ आगे क्यों ना पर क्या आल्लागे इबादत करो शेरिक करियो नाको लाला चाषी उदाह गल फल मगजे सिल्क ढुकेी ढुकेता ढुके आगाशा ढुके साफ़लो मगज थ मगज के क्लिन कर नो তারপর যখন নিউট্রল হয়ে গেছে একবার ক্লিন পরিষ্কার হয়ে গেছে মগল তখন ঢুক আল্লাহ আল্লাহ বহু রকমের আগাছা ঘাস ঢুকে আছে আর ঘাসের মধ্যে দিলেন একেবারে ফসলের বীজ দিলেন বীজ বপন করে হবে না এই জন্য প্রথম কি করতে হবে চাষ করতে হবে প্রথম সাফ করতে হবে अलंकृत करते मैं साफ सूत्रा क्लिन करतेबुल आलमी अस्वीकार कर आदेश करा पृथिवीर समस्त विधान के अस्वीकार करताबान वास्तवयन सम्भव আজ সামান্যতম মানুষের কিছু বিধান অন্তরে থেকে যায় কাজে কর্মে থেকে যায় আর তার সাথে বিদাত ও থাকবে খিচুড়ি এই খিচড়ি হয়েছে আজকের মুসলমানদের অবস্থা আল্লাহ রাবুল্লা আলমের খালিস নির্ভেজাল বিধান মুসলিম জীবনে নেই কারণে তো আল্লাহ বলছেন যে ওকাত অমেরু তাদেরকে অস্বীকার করা আদেশ করা হয়েছে কাকে অস্বীকার করবে তাদেরকে পথভ্রষ্ট করে সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় দলাল বিভ্রান্তি আর বাইদা মানে সুদূর সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় শয়তান তাহলে বুঝা গেল বিষয়বস্তু হচ্ছে তাগতের अनुसरण क्यों जदिनागतर अनुसरण करतेदूर विभ्रांति पहुंचे जा रहा मानव रचित विधान तागतरण तागतर आनुगत्य एबाद दासत्य पड़े ते ब মোনাফেকদের প্রসঙ্গে আল্লাহ বলেছে তাহলে এটি হচ্ছে মোনাফিক গুণ আল্লাহর বিধানের সাথে সাথে কাগতের কথাও মেনে চলা কাগতের বিধান মেনে চলা দুই ভাগে ভাগ করা বিশেষ করে আজকালকার যুগে ধর্ম নিরপেক্ষতার কথা বলি যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুই রকমের একরকম বলছে যে এইসব ধর্মকর্মের প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই যেটা নাস্তিকতা আরেকটি হচ্ছে যে না ধর্ম আছে কিন্তু ব্যক্তি জীবন তাদের হালকাটিও বড় পুফুরি তাদের হালকা যেটি ধর্ম নিরপেক্ষতা সেটি বড় পুপুরি কি ধর্ম আছে কিন্তু কোন জীবনে ব্যক্তি জীবনে তারা বলছে মানুষের কয়েকটি জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রনীতি হ্যাঁ অর্থনীতি অর্থনীতিতে ইসলামের কথা ধর্মের কথা বলবে না রাষ্ট্রনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই সব ধর্মের কথা বলবে না পার্লামেন্টে এসে খবর দেওয়া ধর্মের কথা উঠাবে না আদালতে এসে ধর্মের কথা উঠাবে না ব্যাংকে এসে বলবে না ধর্মের কথা হালাল আর হারাম যায় না যায় তুই সব কথা বলবে না ধর্ম নিরপেক্ষতা ব্যক্তি জীবনে তুমি নামাজ পড়ো কেন তোমার নামাজ পড়ার ব্যাপারটা তোমার রমজানে এসেছে ব্যক্তি জীবনে তুমি রোজা রাখো রোজা রাখা তোমার ব্যাপার তুমি তোমার এবার তো করো পয়সা আছে ধান খেয়ার করতে যাও মসজিদ মাদ্রাসা করে যাও করো এটা তোমার ব্যক্তি জীবনের কাজ করো এটা তাহলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ব্যক্তি সামান্য একটি ক্ষেত্রে সীমিত করে দিয়েছে আর অন্য ক্ষেত্রে ইসলামকে অস্বীকার করেছে ইসলামকে অস্বীকার করেছে এই ইসলামকে অস্বীকার করার নাম হচ্ছে বড় কুফুর কুফুরে একবার এই ধর্ম নিরপেক্ষতাকে ভালো করে বলছেন আমাদের ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এসব কথাবার্তা খুব শোনেন কত বড় কুফুরি চিন্তা করেন যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সেই ইসলামের কথা তার ব্যক্তি জীবনের বাইরে কোথাও বলতে পারবেন কি তার পারিবারিক জীবন তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতে পারবে না তুমি পর্দা করো তার একটি স্বাধীনতা রয়েছ তুমি তোমার কাজ করো তুমি পর্দা করবো কি খুব পর্দা করার শখ তুমি পর্দা করো তোমার স্ত্রীকে জবরদস্তি পর্দা করে না তোমার স্ত্রীকে কোন অপর পুরুষের সাথে কথা বলতে না তার পাঁচ স্বাধীনতা এই না তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করার কথা বলো গল্প করো আর তোমার স্ত্রী স্বাধীন হয়ে গেতেন জি তাহলে পারিবারিক জীবনেও ইসলামের কথা বলতে পারবে না ধর্ম নিরপেক্ষ मानुषरा बड़ो अग्रतार करो से दिखे जाह नर्थात आल्ला नाजिल कितु विधान दिखे कुरान विधान मे न्यक्ति जीवने कुरान विधान मेने नीवारिक जीवने কোরআনের বিধান মেনে নাও অর্থনীতিতে কোরআনের বিধান মেনে নাও সামাজিক জীবনে কোরআনের বিধান মেনে নাও রাষ্ট্রীয় জীবনে বলা হয় তাহলে রাসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা নাজল করেছেন ওয়েল রাসুল দিকে যা নাজল হয়েছে এই দিকে এসো মেনে নাও তখন যারা মুনা যাদের অন্তরে কপটতা আছে মানে সরে যাওয়া বিচ্ছিন্ন হয়ে সরে যেতে চায় মানতে চাই না আজকাল আমাদের কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত বহু লোককে বলতে শোনা যায় আমি নিজের চোখে এক হেডমাস্টারকে দেখি হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার তার বাবা খুব পরহে মুসলমান আর খুব মানে আমাদের দেশীয় ভাষায় তার ছেলে এক অপ্ত নামাজ পড়ে না এমনকি যুবা পর্যন্ত পড়ে না হেডমাস্টার হয়ে গেছে রোজা কি আমাদের দেশে তো এইরকমই ধারণা ধর্ম সম্পর্কে তো একজন ভালো আলে মুরব্বী সে মজলিস সেই মুরব্বী বলছে আমার ছেলে শিক্ষিত হেডমাস্টার তাকে একটু নসিহত করেন মৌলানা সাহেব হুজুর একটু নসিহত করেন যাতে করে নামাজটা পড়ে হুজুর তখন শুরু করলেন একটু নসিহত করতে তার বাবার কথা শুনে আর এই মাস্টার সাহেবের বক্তব্য শুনে দেখুন নামাজটি আমার ব্যক্তি ব্যাপার সুতরাং আমার ব্যক্তি জীবন সম্পর্কে ইন্টারফেয়ার না করাই ভালো আপনাদের এই ক্ষেত্রে কিছু না বলাই ভালো এটা আমার নিজস্ব ব্যাপার जी नाम निजस्व बेपारे धर्मनिरपेक्षता विश्वास ही नाम पढ़ल तुम्हें नाम क्या बोलते अल्लाह का जमात को नाम पढ़ते मुसलमान नाम जमात कायम करते मस्जिद जीवन शुद्ध इबादत नाम ना जे व्यक्ति नाम बिुद्धे इसलमिक राष्ट्र दायित्व फरक दायित्व तरह जे इसलमी शरियती विचार रही है से विचार करते हैं আর না হলে সে জেলে মরে যাক তার মরা লাশ বেরোবে তখন নিয়ে গিয়ে তাকে নিপুতে পুতে দা এটি হালকা বাকি তিন আইমাইক রাম রহমতুল্লাহ আলহীন আজমাইনের ফতা হচ্ছে তার শাস্তি হচ্ছে হয় তওবা। 95-98 विधान कथा विच्छिन्न दूर सर जसाथीबाई दी तर কারণে মুসিবত আর বালা মুসিবত আকাশ থেকে হতে পারে জমিনের নিচে থেকে হতে পারে আর কোন অন্য কোন জালেম দলের পক্ষ থেকে হইতে পারে অন্য কোন জাতির পক্ষ থেকে হইতে পারে আজাব তো বিভিন্ন রকমের বা আপনার স্বাস্থ্যগত কোনো বিপদ আপদ আসতে পারে তাদের যদি কোন শাস্তি দেওয়া হয় কিসের জন্য কিছু মানলো কিছু মানলো না তাগুতের কথা মানলো সেজন্য তাদের শাস্তি দেওয়া হইলো শাস্তির আদেশ হয়ে গেল। তখন তারা এসে বলে কসম করে বলছি আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল আমাদের উদ্দেশ্য কোন ক্ষেত্রে মানত না আর যদি কোনো মসিবত এসে গেল মানে তাদের পানিশমেন্টের আদেশ চলে আসো তখন তারা কি বলতো কসম করে এসে বলতো ইন আরাধনা আমাদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে কি ইল্লাহিকা एहसान मान सत्कर्म कर सत्कर्म श्य भलो क्या भलो उद्देश्य उद्देश्य छो सम्मन्वय समन्वय कर उद्देश्य समन्वय करना बोझे मैंने एकदिगे नाथ का नहीं आसलम इचे नहीं आसलम दोटी के काछे नहीं समन्वय मध्य मध्य चल रेस्टा कर लाते खुशी थे সমন্বয় করা বিধানের ক্ষেত্রে আজকের আজকের বাস্তবে আপনাকে মুসলিম কিন্তু বা বিধান ফেসলা করছে দেশ পরিচালনা করছে তাদেরকে যদি বলা হয় যে মুসলিম দেশ যেখানে নব্বই পঁচানব্বই ভাগ মুসলিম সেখানে ইসলামিক শাসন কেন আসছে না ইসলামিক শাসন ব্যবস্থা কেন চালু করা হচ্ছে না তখন তারা বলে দেখো দেখো আমরা দেখো এত মসজিদ তৈরি করে দিচ্ছি মসজিদের আছে আর কত কত আলিম হজুরদেরকে আমরা চাকরি দিচ্ছি এমামদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি বা ইত্যাদি বেতন দিচ্ছি এসবও করছি আমরা আর আমাদের উপর কাফিদের পক্ষ থেকে একটা চাপ রয়েছে যে চাপের মুখে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে অথবা আমরা যদি ইসলামিক আইন চালু করি যদি বিনা সুদী যদি ব্যাংক চালু করি তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সুতরাং সেই সমস্যাগুলিকে জন্য আর আমরা সমস্যা রাখছি এই জন্য সুদী ব্যাংক আছে আর আমরা ইসলামিক ব্যাংক সুযোগ দিয়েছি তারা ওইভাবে করছে আর এই সুদী ব্যাংক রাখতে হবে নাহলে আমাদের চলা মুশকিল আন্তর্জাতিক ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তব একটি দৃষ্টান্ত কিসের এই মনাফেকদের এই কথা তাদেরকে যখন বলা হলো যে আসো আল্লাহ এবং রসুল্লার বিধান মেনে নাও তখন তারা কি বলতো কসম করে করে সত্যি আল্লাহ শপথ করে বলছি আরাধনা ইসানা ও তা আমাদের উদ্দেশ্য খুব সহ আর কি আমরা সমন্বয় করতে চেয়েছি ইসলামত হাত এত ব্যাপকতা আছে কেমন পর্যন্ত যত রোগ দেখা দিবে তার চিকিৎসা কোরআনকারিম আছে তারপরে মাজারের কথাই নেন মাজার কবর করি লক্ষ লক্ষ মাজার রয়েছে মুসলিম দেশগুলিতে এই মাজার গুলি যদি উঠিয়ে দি কি করবো বলুন দেখি সুতরাং তাদেরও কিছু করে দিচ্ছি আপনারা কি চান আপনাদেরও খেদমত আপনাদের খেদমত আমরা হাজির আছি তহিদ আমার সমন্বয় করার চেষ্টা করছি প্রশাসনের ক্ষমতা যারা বলেছেন আমরা সমন্বয় করতে চাই সব দিকে কাল দিয়ে সবটাই ঠিক রাখতে চাই না হলে আমরা সমস্যায় পড়ে যাব আমাদের মুশকিল হয়ে পড়বে আমাদের কি এত একবারে সংকটে ফেলতে চাইছেন আপনারা এইসব কথা কার মনোফিকদের কথা ভালো করে দেখে নেন মোনাফেকের প্রসঙ্গে আয়াত সুরা বা কার আয়াত নম্বর এগারো লিদুফিল আল তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না পৃথিবীতে শান্তি বিঘ্নিত করিও না করত। ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত যাবে ও হতে যাবে গলা কাটাতে বদরে যাবে গলা কাটাতে কি দরকার রয়েছে ঘরে থাকো নামাজ করো ঘরে থাকো এইভাবে মোনাফিকরা আকোষে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না কারো তখন তারা বলতেন আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী শান্তি স্থাপনকারী আমরা শান্তি উদ্দেশ্য আমাদের শান্তি স্থাপন করা কারণ বিবাদ বা মানুষের মধ্যে ঝামেলা রয়েছে সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি যাতে করে হয়ে যায় অথবা যাতে করে শান্তি থাকে সৃষ্টি না হয় উল্টো তারা শান্তি আখ্যায়িত আজকে সারা বিশ্বে তাই বলা হচ্ছে যে কোরআনের আইন দিয়ে বিচার করলে বহু রকমের সমস্যা দাঁড়াবে সব দেশে বহু ফিরকা রয়েছে তাদের কথা শুনবেন পাকিস্তানে যখন জিয়াউল হকের জমানায় আন্তর্জাতিক কিছু কথা আপনাদেরকে বলছে জিয়াউল হকের জমানায় যখন অলমাইকার খুব তৈরি করা করলো যে পাকিস্তান 30 বছর কেটে যাচ্ছে পঞ্চাশ বছর কেটে যাচ্ছে কোথায় এই ওয়াদা কোথায় প্রতিশ্রুতি একদল অলমাইকরাম কোরআন মহাদেশ অনাহা খুব যখন চাষ করলেন গিয়ে তখন অজুহাত কি জানেন আপনাদের আলমদের কোন তরিকায় যাব দেখ আপনার কাছে ক্ষমতা আছে যদি আপনার দেশ কেউ করে তাহলে দমন করে দিতে পারছেন আপনি গলা ক্ষেত্রে আর যারা দেশ্রোহিতা করেন আপনি আল্লাহ বিধান কায়েম করবো আর কে দেশিতা ইসলাম বিধান হচ্ছে তাই কেন এই সাহস হচ্ছে না তখন কেন বলছেন যে আপনারা নিজেরাই আবো সে করবো এ কথা বলে নামে ইহুদি দেশ হয়েছে ইহুদি ইজিম কে কায়ে ফেলেছে কিন্তু মুসলিম না ধর্মের নামে পাকিস্তান করার পরে না পাকিস্তানে হলো না পাকিস্তান থেকে আবার খন্ডিত হয়ে বাংলাদেশ সেখানে না ইসলাম প্রতিষ্ঠা হলো বড় আফসোসের বিষয় আল্লাহ और एक आयते जमीन आल्लासुलेरण कर एकम्र रसुलर अन वास्तवयन होते जमीन ये शांति पथलहार पथ ইসলাম করে দিয়ে নবীম সালে জমিনে শান্তি তহিদ একত্ববাদ ন সন্নাত প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে খেলাফত ইসলামিয়া কায়ে যাওয়ার পরে মানব রচিত বিধান এনে ছিন্ন ভিন্ন করিও তুফিল এবং আল্লাহ আহবান করো ভয়ের সাথে ভীপির সাথে সাথে এ সম্পর্কে একটি বিষয়বস্তু আগে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আল্লাহকে ডাকতে হবে দুইটি নিয়ে অন্তরে দুইটি কথা থাকবে কি ভয়ও থাকবে আল্লাহকে বলে আর আশাও থাকবে ভয় থাকবে কিসে যে পাপ করলে আল্লাহ ধরে ফেলবে আল্লাহর আজাব আসবে গজব আসবে আর আশা যে আল্লাহ যেটুকু ইবাদত বন্দি করছে আল্লাহর অজবাদে করছি তোমার মতো আল্লাহ তোমার অসন্তোষের জেনে করি না সুতরাং আল্লাহ তোমার কাছে তোমার রহমতের আশাবাদী তোমার এবং আখেরাতে সুখের আশাবাদী তাহলে আশাও রাখতে হবে আল্লাহর কাছে ভালো কাজ করে আর নিরাশ হতে হবে না ঠিক তেমনি গুনা যাতে না হয় এই ভয় রাখতে হবে যে গুনা হলে আল্লাহ ধরে ফেলে মানুষের সংশোধন কখন হবে এই দুইটি ব্যালেন্স যখন ঠিক থাকবে চাকা দুদিকে ঠিক থাকে তাহলে না গাড়ি ঠিক চলবে আর যদি ঠিক না থাকে একটা পাঞ্চার পাঞ্চার থাকে একটা বাম দিকে চাকা পাঞ্চার আর খুব সুন্দর আপনার ড্রাইভার ভালো ড্রাইভ করছেন গাড়ি কোন দিকে যাবে সোজা গাড়ি যাবেনা আপনার তো মমিনের অন্তরে দুটো যদি না থাকে হক এবং তামাক ভয়ও থাকতে হবে আল্লাহ এবং আশাও থাকত আল্লাহ আবুল আলমিনের ক্ষেত্রে আল্লাহ সন্নিকটে। তাহলে আল্লাহ রহমত ছাড়া না। আল্লাহর রহমত ছাড়া কবর আজাদ হবে না আল্লাহর রহমত ছাড়া দুনিয়া আগেরাতে শান্তি পাওয়া যাবে না কিন্তু রহমত কখন হাসিল হবে শুধু আশা করলে হবে কি করতে হবে হইতে হবে সব কর্মশীল হইতে হবে সব কর্ম করেন তারপরে আল্লাহ করেন আল্লাহ আমি আল্লাহ নম্বর ছাপ্পান্ন আল্লাহর বাণী আরো আল্লাহর বলছেন আকা হুকমাল জাহিদিয়া ইয়াগুন তারা অজ্ঞতার যুগের জাহিদিয়াত মানে অজ্ঞতার যুগ জাহিদ কোন যুগকে বলা হয় বলুন তো দেখি ইসলাম আসার পূর্বে যুগকে বলা হয়েছে জাহির যুগ কারণ সেই যুগটি কি ছিল অশিক্ষিত লোকদের ছিল সেই জন্য সির্ক যুগ ছিল সেই জন্য সারা বিশ্বে পুফুরি আর সির বিরাজ করছিল এমনকাত মু আল্লাহর ঘর বাইতুল্লাহ যে ঘরটিকে আল্লাহ আব্দুল আলম ইব্রাহিম খালিউল্লা আলি সালাতামকে দিয়ে তৈরি করালেন যে এখানে তহিদ প্রতিষ্ঠা থাকবে সারা বিশ্বের একত্ববাদী মুসলিমরা মমিন ইমানদার তার সেখানে তিনশো ষাটটি মূর্তির পূজা আর ভারত উপমহাদেশ যদি দেখা হয় তেত্রিশ কোটি দেবতার পূজা হচ্ছে হিন্দুদের তাই না সাপ বিচ্ছু থেকে শুরু করে গঙ্গা যমুনা সবকিছুর পূজা হচ্ছে হচ্ছিল না হচ্ছিল না এখনো হচ্ছে না হচ্ছে না যে এঁধর বাঁধর থেকে শুরু করে গরু ছাগল গায়ে গাভি সবকিছুর পূজা হচ্ছে এই ছিল পৃথিবীর চিত্র সাতটি প্রসিদ্ধ কবিদের কবিতা আছে যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করতে সেই যুগ আজ পর্যন্ত এখনো যারা ইসলাম আরবি সাহিত্যের পড়াশোনা করে মাদ্রাসায় হোক আর কলেজ ইউনিভার্সিটিতে যে আরবিক যারা এম এ করে বা অনার্স করে তাদেরকে বর্তমান যুগে আরবি বড় কবি সেই যুগে ছিল কিন্তু শিক্ষার দীক্ষা জানতো না এই জন্যই যে সেই যুগে কুফুর এবং শির এমন ভাবে ছেয়ে পড়েছিল যে তৌহিদ খুঁজে পাওয়া আবু জাহালকে জাহিলের বাপ কেন বলা হইল শিক্ষার দিকে মূর্খ ছিল না সে মক্কার নেতা ছিল কিন্তু তাকে আবু জাহাল অর্থাৎ আল্লাহর দিনের শত্রু তাহলে আল্লাহর নাজলকিত বিধান ছাড়া মানবরচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহেদিন আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান সেটি হচ্ছে কি হুকমুল জাহেলিয়া জাহেলি বিচার বিধানুকম তারা কি হুকমা লেকমিউ কেন অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাসী লেকমি ইউ যা আল্লাহর প্রতি আল্লাহ রবুল আলমিনের নাজল কিন্তু এত সুন্দর বিচার ফাইসাল্লাহ যা নবীসালামের হাদিস রয়েছে এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে যে কোরআনে এবং হাদিসের বাস্তবায়ন না রাষ্ট্রীয় পর্যায়ে হ্যাঁ আদালতে দেশে সমাজে সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে আপা হুকমাল জাহিলিয়া তাহলে তোমরা জাহিলি যুগে বিচার চাও তোমরা মানবরুজিত জাহিলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও তাহলে আজকে পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে টাকা পয়সায় ডলারে উন্নতি করেছে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার আর টেকনোলজিতে উন্নতি করেছে সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহিদি হুকমুল জাহিদিয়া সেগুলি নিয়ে এসে গণতন্ত্র নিয়ে আসলো সমাজবাদ নিয়ে আসলো আর আপনার প্রয়োজন নেই সবগুলি হচ্ছে ফকমুল জাহিলিয়া মানবরচিত বিধান হচ্ছে ফকমুল জাহেলিয়া এই তো আয়াত আর হাদিস হলো তাহলে এখন শেষ ফায়সলা যারা মানবরচিত বিধান দিয়ে ফায়সালা করে তাদের হুকুম কি তারা ইমানের গন্ডিতে থাকবে না একেবারে ভাগ করা যেতে পারে বলেছেন তাহলে কাফের কারা বড় কাফের যারা সমান মনে করে আর ক্যাপিটাল ইস পুঁজিবাদ ইসলাম আর সমাজবাদ ইসলাম গণতন্ত্রবাদ ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদ সব সমান ঠিক আছে আমাদের দেশে যে কাজীরা করছেন ঠিকই আছে সবই ঠিক আছে তাহলে সমান করে দিল সুতরাং বড় কাফের আর যদি মনে করে যেন আজকালকার যুগে কোরআন হাদিস নিয়ে বড় মুশকিল আছে ওগুলো চলবে না তাহলে তো চলে গেল কাফের সবকিছু বড় কাফের যদি ঘুস খেয়ে কোরআন হাদিস দিয়ে বিচার করে কিন্তু ঘুষকে একটি দুটি মাসলামালে একটি দুটি সমস্যায় কেসে ঘুষকে বিচারে জুলুম অত্যাচার করে দিল বিচার করল না তাহলে ওকে কি বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন বলেছেন কেন জুলুম করে ফেললো একজন নির্দোষী লোক আরেকজন দোষী বা একজনের জমি আরেকজনের কে কি করে জমি দিয়ে দিল মানবের যদি বিধানা করে আর বলে আমরা পারছি না আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে আমাদের জন্য ওই শক্তিশালী দেশগুলি পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে সেই জন্য আমরা পারছি না তারপরেও তারা কি তারপরেও আমি এরাষ্টিরা কোন না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আর না হলে যে সব বীর মুজাহিদের পারবে যাদের ইমানি শক্তি আছে আমরা পারবো এই পাতের শক্তিগুলির মোকাবিলা করতে এবং আমরা কোরআন মুসল্লার আইন পরিচালনা করতে তাদেরকে আগে বেরিয়ে দিবে যা আমরা পারছি না আমাদের ইমানের দুর্বলতা জান আপনারা করে শুরুতে আরেকটি কথা বলেছিলাম এই তাগুতের বিধান অর্থাৎ মানবরচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে তৈরি করে তারা তাগুত এবং তারা বড় কাফেল এতে কোনো সন্দেহ নেই এটাও শুনে নেন আইন তৈরি করার বলছে কথা বলব না আমি মুসলমান চলবে গ্রহণযোগ্য হবে কথা কেন আমি নিজে আইন তৈরি করেছি আল্লাহ না করে তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন সংবিধান তৈরি করলো তারা নিঃসন্দেহে তাগুত এবং কাটের কারণ তারা আইন তৈরি করে লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে আর এক দল আইন তৈরি করেনি কিন্তু সেই মানবরচিত এই আগের যে তফসিল বিস্তারিত তারা কি জন্য সমান মনে করছে না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে না কোরআন হাদিসের প্রতি মান আছে কিন্তু আমরা পারি না বাধ্য হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের ইয়ে নেই ক্ষমতা নেই কাফের জালেম ফাঁসে হবে এই ক্ষেত্রে আর আরেক দলের কথা বলেছিলাম জনসাধারণ দেশে যে কোর্ট কাচারি রয়েছে আদালত রয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইত্যাদি রয়েছে আপনাকে হচ্ছে। আপনার কারো সাথে বিবাদ জমি জায়গায় নিয়ে টাকা পয়সা নিয়ে বা যে কিছু নিয়ে হোক না কেন আপনাকে আপনি বলবেন এখানে মানুষ বিধান নেওয়া ফাইস আমি ওখানে যাব অথচ আপনি আসামি অথবা বাদী আর আপনার এই নাজ্য হা কোরআনার আলো কতকে হাসিল করতে হয় আপনি আলেম আলমাদের দিয়ে বিচার করেও পারবেন না আপনাকে কোর্টের আশ্রয় নিতে না এই কথাটি ঠিক নয় নাজ্য হক আপনার পঞ্চাশ বিঘা জমি চলে যাচ্ছে আর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফায়সালা হবে হয় সেখানে সেই জন্য আপনার নাজ্য হক নেওয়ার জন্য যাবেন না আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছেন তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছেলে চাকরি দিয়ে দেওয়া হলো আপনি আমি এই চাকরিটা পেয়ে ইসলামিক আদালত নাই অন ইসলাম আপনি সেখানে গিয়ে যে ফাইসলাটা নিলেন সেটি আপনার জন্য যায় যদিও সেখানে মানব বিধান দিয়ে কারণ যে হকটি আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক ঠিক না ন্যায্য হক জমি আপনার টাকা আপনার চাকরিটি আপনার আপনি এর যোগ্য সে জন্য আপনি রকম বিচার নিতে পারবেন কারণ এর আমরা ভুক্তভোগী কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে কখনো আসামি হয়ে যেতে হবে কখনো বাদী হয়ে যেতে হবে ঠিক না সুতরাং আমাদের জন্য জায়জ রয়েছে সন্তুষ্টি প্রকাশ করা ইসলামের বিরুদ্ধে যদি ফাইসলা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়জ না সন্তুষ্টি প্রকাশ করা জায়জ নয় হাদিস আবদুল্লাহ বিন আল আস রাজ আল্লাহ তোমা বর্ণনা করেছেন বলছেন আনা রসুল্লা সালি সালামাকাল রসুল হাওয়া হুতাবি আমি যা নিয়ে এসেছি কে রসুল্লাহ সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাম যা এসেছি তিনি বলছেন তার যতক্ষণ अनसारी ना हो जाम होते चाहिए प्रवृत्ति व्यक्त प्रवृत्ति मन चाहिदा मन कमना मन वासना की जाहबुल्लम जा जा पक्ष नबी करीबारी ना हो जाए हाथ एन हवा प्रवृत्ति जत ना हो जाए किन अनसारि धान जी विधानसमितर जतना त्यक्ति लाइम गल अल्लाहबुल आल पक्ष विधान नजर सल्लाम शेष विधान যে বিধানের পর আর কোন তার প্রিয় রসুল সাল্লাহামের উপর খাতাব সৈদুল মুরসালিনের উপর শেষ নবী সাল্লি সাল্লামের উপর সেই আনিত বিধানের অনসারী যতক্ষণ না হয়ে যায় মানুষের মনের চাহিদা কামনা বাসনা প্রবৃত্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না সে ব্যক্তি সমস্যার ক্ষেত্রে হোক পারিবারিক সমস্যার ক্ষেত্রে হোক আর অর্থনীতির ক্ষেত্রে হোক আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত বিধান অনসারী মানুষের মনের কামনা বাসনা না হবে মানুষের মন অনুসরণ করবে তাকে রাসুল্লাহ বিধান করেছেন যা তোমাদের জন্য নাজেল করা হয়েছে যিনি সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি প্রতিপালক তার পক্ষ থেকে নাজেল করা হয়েছে সেই বিধানের কি করো অনুসরণ করো ওলা তত্তাবি আউলিয়া সেই বিধান ছাড়া অন্য কোনোষক অন্য কোন অভিভাবক অন্য কোন বিধান রচনাকারীর আল্লাহ অন্য কোন মানবরচিত বিধান মানুষের তৈরি করা আইন কানু এর যারা অনুসরণ করলো তারা মমিন হতে পারবে না এই হাদিসটি রয়েছে ইবনে আবি আসেমের একটি হাদিসের কিতাব রয়েছে কিতাব রয়েছে আলহুজ্জা নামক কিতাব সেই আলহুজ্জা কিতাবে উল্লেখ করেছেন তারান্নয়াবি রহমতুল্লাহ আলী বলছেন হাদিস উল শাহী এই হাদিসটি হচ্ছে শহীদ হাদিস রবি কিতাবিল কিতাবুজ্জা দিন শাহী এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিতাবুল হুজাতে সহি বিশুদ্ধ সনদে ইমাম নবির একটি কিতাব রয়েছে আল আর বাইন আর নিয়া অর্থাৎ ইমাম নকলিত চল্লিশ হাদিস এই চল্লিশ হাদিসে এই হাদিসটি রয়েছে আর এই হাদিসের পরে এই মন্তব্যটিও রয়েছে নবির রহমদুল্লের যে হাদিসটি সহি আর চল্লিশ হাদিস অনেক ভাইদের কাছে ওহির মাধ্যমে নাজেল হেচ অ নিজের পক্ষ থেকেও নামি গাই্লা সাল্লাম সেই বিধানের কোন একটি কথাও বলেননি বরং যা কিছু এসেছে সেই বিধান যে ব্যক্তি মানল না সেই বিধানের তার মন অনুসরণ করল না সেই ব্যক্তি না একটি আর হাদিস উল্লেখ করছেন যে একজন মুনাফিক আর একজন ইহুদীর মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল খুসুমা খুসুমা মানে ঝগড়া দ্বন্দ্ব লড়াই খাসমা মানে তাহলে সে স্পষ্টই কাফের আর একজন কি গোপনীয় কাফের মুনাফেক মানে নামদারি মুসলমান কিন্তু তার অন্তরে ইমান ছিল না তার অন্তরে ইমান ছিল না মুনাফের মুনাফের যে মুসলিমদের অন্তর্ভুক্ত কিন্তু অন্তরে ইমান নেই আল্লা পরকালে বিশ্বাস নেই জন্মসূত্র শুধু মুসলিম ইসলাম দ্রোহী তার ইসলাম দ্রোহীদি নাসারা চাইতে বেশি ক্ষতি করেন এই ঘরের শত্রু ঘরের ঘরের শত্রু যত বেশি ক্ষতি করতে পারবে পরের শত্রু অত ক্ষতি করতে পারবে পারবে কি পরের শত্রু আপনার বাড়ির দরজার কাছে ঘোরাঘুরি করে মানে এই লোকটি লোক এখানে কেন ঘোরাঘুরি করছে এত কেন এই লোকটি ঘোরাঘুরি করছে ঠিক না এই সময় কেন নির্জন তার সময় কোনো লোকজন নাই এই সময় এই সময় কেন ঘোরা বুড়ি করছে আমার বাড়ির আশেপাশে তাহলে বাইরের কোনো অচেনা লোক যদি কোন শত্রু মনে হয় তাহলে আগেই সজান কি ব্যাপার কিন্তু আপনার ঘরের শত্রু আপনার ছেলেই যদি শত্রু হয় আপনার আপন ভাই যদি শত্রু হয় হ্যাঁ আপনার ভাতিজেই যদি শত্রু হয় আপনার ভাইিনী আত্মীয় কোনো আত্মীয় শত্রু হয় সে তো ঘরে যাতায়াত করে হ্যাঁ যে কোনো সময় রাত বারোটায় আসে বা তিনটে আসে আসলে আপন লোক আমার আত্মীয় এর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি এইরকম শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি চাইতে নাসারা গহুদী চাইতে অন্য কাফের অমুসলিম চাইতে বেশি ক্ষতি কারক হচ্ছে মুনাফেক সাপ বিচ্ছু যদি হাতে আস্তের মধ্যে ঢুকে থাকে ওইরকম হচ্ছে মুসলিম সমাজে মুনাফেক মুসলিম সমাজের ঘরে ঘরে ঢুকে আছে বাবা নামাজ পড়ে আর এক ভাই নামাজি মুসল্লি আরেক ভাই বড় মুনাফেক তা ধরা মুশকিল এইরকম শত্রুকে যে শত্রু যে ক্ষতি করছে ঘরে বসে বসে মুসলিমদের মুসলিম সমাজে বসে বসে মুসলিম দেশে বসে বসে এইরকম चोर के मोनाफे मुनाफे बड़ शि यार चाहिए खराब कर देवे मुनाफे कत प्रकार कत प्रकार विश्वासगत मुनाफेक আল্লাহ বিশ্বাস নেই পরকালে বিশ্বাস নেই নামাজ নেই পুরাণে বিশ্বাস নেই ইসলামী বিধিবিধানে বিশ্বাসী নয় অন্তরে কিন্তু না তারা প্রকাশ করে ফেলেছে যে তারা কোরআন মানে না পরকাল মানে না তারা রসুন মানে না মোহাম্মদ মানে না কাবা মানে না কিবা মানে না ঠিক না খুব প্রকাশ করে ফেলেছে কিন্তু মুনাফের যে অন্তরের মুনাফের সে কিবলা মানে না এই কথা প্রকাশ করে না নামাজ মানে প্রকাশ করে না গোপনে রেখেছে আল্লাহর প্রতি রসুলের প্রতি কিবলার প্রতি কাবার প্রতি কোরআনের প্রতি সবকিছুর প্রতি বিশ্বাস আছে তার কিন্তু আমলে কাজে কর্মে মুনাফিকদের বেশ কিছু যে লক্ষণগুলি আছে যারা বড় মুনাফের অন্তরের মুনাফেক তাদের যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি এই লোকটির মধ্যে বিশ্বাস কিছু চরিত্র বলেছেন আয়াতুল মুনাফেক মোনাফেকের চরিত্র হচ্ছে তিনটি এই যে হাত দাসা কথা বললে মিথ্যা বলা তাহলে একজন লোক নামাজও পড়ে রোজাও রাখে হজাকও করে আর অনেক কিছুই করে ইসলামের ফরজ অজে আদাই করে কিন্তু কথা বললে মিথ্যা বলে তাহলে কি বড় মোনাফেক না ছোট মোনাফেক ছোট মোনাফে মানে মোনাফেকের বহু গুণের মোনাফেক সে অন্তর থেকে মিথ্যা বলেছে বলে লা আমি মুসলমান কিন্তু আসলে মুসলমান নাই ওই গুণটি এর মধ্যে চলে এসছে তাই না ও কলেমারের ক্ষেত্রেই মৃত্যু বড় মোনাফেক আর এই ছোট মনাফেক কথাবার্তা মৃত্যু কলমার ক্ষেত্রে সে মৃত্যু কমে কলেমার তো কাজ আছে মানে সত্যি অন্তর থেকেই কলমার সাহাদ দিয়েছে সে মুসলমান নামাজটা করে অন্তর সতার সাথে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই যে বড় মোনাফেক অন্তর মোনাফেক সেখানে কিন্তু ওয়াদা খেলাপি করেছে এখানে সাক্ষ্য প্রদান করলো আর ভিতরে মোনাফে কি আছে তার মানে সে এই সাক্ষ্য আসলে দেয়নি ঠিক না ওই গুণটি ছোট ক্ষুদ্র আকারে হইলেও কাবিরা গুন কি করলো করে কবিরা গুনা করে ফাসে এই মুনাফিক হচ্ছে আর যে অন্তরের মুনাফিক সে হচ্ছে আর আর কি কোন বলা হয়েছে ওয়দা কৌতুমেনা খানা আমান দিলে খেয়ানত করে আমান দিলে খেয়ানত করে দেশে যাচ্ছিল কোন মুসলিম তাকে বললেন ভাই তুমি তো দেশে যাচ্ছ আমার এলাকারই লোক তো যাওয়ার একটা আমানত নিয়ে যাও আমার ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় চাপড়িয়ে দিল বা কোনো কিছু তাকে আমানত আর বিশ্বস্ত মনে করে দিলেন যে আমার বাড়ি পৌঁছে দিল খেয়ানত হলো এটি মোনাফিকের কিন্তু ছোট মোনাফিক ইসলাম থেকে খারিজ হয় না এই খেয়ানত করে আপনার মাল সামানটা হারিয়ে দিই অবহেলা করে যেখানে সেখানে ফেলে দি। হ্যাঁ উঠালো না ইত্যাদি ইত্যাদি কাবিরা তো করলো কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেল না পকান্তরে বিশ্বাসের মুনাফিক সে হচ্ছে আছে ওই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ রব্দুল্লাহ বলেছে ইনলি তিনাফেক জাহান্ন সর্বনিম্ন স্তরে অবস্থান করে जहां नाम सब चाहते मुनाफे तर मुनाफे खूब बेसि तक तहान नामे जदि चिरकाल जो, जो ना बहुकाले अवश्य किचुकाले अवश्य ना माफ करें तरह कभी খবর দেন না এরকম গালি দেবেন না এগুলো হচ্ছে এগুলি হচ্ছে ধর্মীয় হুকুম ধর্মীয় হুকুম দ্বারা এমনি তো গালি দেওয়া শ্রী বাবুল মুসলিমের ফসুক শ্রী মুসলমান কিনা এখন বলে মুসলমান ফাঁসে খুলে কি মুসলমান আর মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি কাজ তাহলে সে মোনাফিক হওয়ার কারণে আমলগত কাল হওয়ার কারণে আর আপনি তাকে মোনাফিক বলার কারণে আপনিও সে বাবুল মুসলিমে ফসুকুন মুসলমানকে গালি গালাস করা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে খুন করা মুসলমানকে হচ্ছে কুফুরি করিম সাল্লামের ফরমান এই মুনাফেক তাহলে বুঝতে হবে এই মুনাফেক কোন মোনাফেক ছিলা হয় কিন্তু জানে যে আমরা যদিও ইমান নিয়ে আসেনি মুসলমান হইনি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম চাইতে সাধু মানুষ ভালো মানুষ আর দুই নাই বিচারক আল্লাহকে ভয় করেন তিনি তারা আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওই ভাবেই চেনে যেমন তারা তাদের সন্তান সন্ততি কে চেনে আর ভালো করেই জানতো যে মোহাম্মদ শেষ নবী কিন্তু হিংসা করে তারা ই মান আসে আমাদের বংশে কেন আসলো না ইসরায়েল করতে আসলো না ইসমাইল আসলো মক্কাই কেন আসলো আমাদের এলাকায় কেন আসলো জাতীয়তা অথচ তারা জানতো যে শেষ নবী আগমন করে গেছেন তো ইহুদি ভাবছে যে নিজের আমার এই কেসে মোহাম্মদের কাছে যদি বিচার নিয়ে যায় তাহলে আমি চিঠি যাবো ইহুদি ভালো করে জানছে এইরকম মমি নবী তো হবে তারা তাদের আচার আচরণে প্রমাণ করে দিয়েছেন হিন্দুদের কাছে অমুসলিমদের কাছে প্রমাণ করে মুসলিমরা যখন ইসলাম প্রচারের জন্য গিয়েছেন ব্যবসার সাথে সাথে ইসলাম প্রচার করেছেন আখলার চরিত্র দিয়ে শুধু কথা দিয়ে নয় যে তুমি মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে যাও একদিন অমুসলিমকে পেলেন পেট্রোল পাম্পে হ্যাঁ তুমি কি হিন্দু ইহু কি খ্রিস্টান জন্য ইসলামিক ইসলামিক ক্যারেক্টার লাগে আপনার ইসলামিক ক্যারেক্টার দেখতে পাইনা তো আপনাকে দেখে আকৃষ্ট হবে কি করে যখন এই ভালো মুসলিম গুলিকে সব মুসলিম গুলিকে ওই কাফের হিন্দুরা দেখলো অমুসলিমরা দেখলো ভারত উপমহাদেশকে যারে আমাদের হিন্দু চাইতে ভালো আমাদের ব্রাহ্মণ চাইতে অনেক ভালো আমাদের অনেক আমাদের রাজা বাচ্চাদের চাইতে অনেক ভালো এরা সৎ এরা জুলুক করে না হিন্দু ব্যবসায়ী আছে আর এই মুসলমান ব্যবসায়ী এমন থেকে এসছে আরব থেকে মুসলমান ব্যবসায়ী এসছে একটি পয়সা তারা খেয়ে মেরে যায় না আর এই হিন্দুরা কত লাখ লাখ টাকা আমাদের মেরে নিচ্ছে যখন এই রকম দেখলো তখন দেখলো না এরাই সত্য ধর্ম নিয়ে এসেছে মুসলিমরা তখন দলে দলে মুসলমান হয়ে গেল তার মধ্যে ভাগ্যবান হলো আমাদের পূর্বপুরুষ তারাও মুসলমান হয়ে গেল আহামদুলিল্লাহ হ্যাঁ জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি এইভাবে মুসলমান হয়েছে ভারত উপ মহাদেশ এইভাবে মুসলমান হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইভাবে ইসলামের প্রচার হয়েছে তাহলে আপনাকে নবিয়ে সাল্লা সাল্লামের সিরাদ গ্রহণ করতে হাসানি বুঝতে পারলো মোহাম্মদের কাছে বিচার যদি নিয়ে যাই তাহলে আমি জিতে যাবো কেসে কারণ আমি নার্য পথে আছি যাতে করে আপনার প্রতিবেশী হিন্দু বুঝতে যে মুসলমানের কাছে যদি বিচার করে চায় তাহলে আমি নার্য হক পেয়ে যাবো মুসলমানের সাথে যদি ব্যবসা বাণিজ্য করি আদান প্রদান করি মুসলমান মেরে খাবে পক্ষা করে হিন্দু মেরে খেয়ে নিবে ইহুদি মেরে খেয়ে নিবে খ্রিস্টান মেরে খেয়ে এ কথা যেন বুঝতে পার্থক্য এই পার্থক্য যখন বুঝতে পারবে একজন হিন্দু ইহুদি খ্রিস্টান তখন আর ইসলামের জন্য কলেমা পড়াইতে হন কলমা পড়ো করতে হবে না জি এমনিতেই করতে চাইবে এই শান্তির ছায়াতল অবশ্যই তারা আসতে চাইবে ইহুদি বলো না তাহা কামিয়াল সাল্লাহ আলী সাল্লাম চলো বিচার নিয়ে যাই আমরা মোহাম্মদাল্লামের কাছে তোমাদের নাবী মুনাফের তো বাধিক মুসলমান ইহুদি ঠিক আছে তোমাদের নবী তোমাদের নবির কাছেই মহম্মদাল্লামের কাছে বিচার কারণ সেই জানতে পেরেছিলাম ঘুষ নেবেন না ঘুষ দিয়ে সেখানে যদি ব্যারিস্টার ঘুসখর হয় উকিল ঘুসখর হয় অ্যাডভোকেট ঘুসখর হয় তাহলে পাশে যে হিন্দু খ্রিস্টান উকিল থাকবে জজ থাকবে কি করে আকৃষ্ট হবে ইসলামের উপর হ্যাঁ কারক ইহুদের চাইতে মনাফে বলছেন না তা হাকা মালাল ইয়াহুদ চলো তোমাদের ইহুদিদের কাছে বিচার দেব কারাও সে বুঝতে পেরেছে লেগিল মেয়েজন রাশিয়া ভালো করে জানে যে আগে গিয়ে ঘুষ দিয়ে দেবো ইহুদিন নেতাকে গিয়ে বনু করে যার নেতাকে বা তিনটি গোত্র ছিল কি বিচার হবে না হবে আগে থেকে জানাই থাকে যে এইরকম বিচার হবে ওকে জিতাইতে হবে একে হারাইতে হবে একে মারতে হবে ওকে ধরতে হবে এসব আগে ফয়সলা হবে সামাজিক বিচার ও সালিশু চলে জি घुष प प्रभावे घुष है अनेक समय नगद नगद पैसा निलना क्या वंशर लोक के लिए आज के जीती वंशर लोक आगामी क्या घुष न घुषर गरीब के जी दीदी गरीब हमारे क्या आसो काजे आसबेंगे বিচার মাঝে মাঝে এগুলি ঘুষ মনাফে বললো যে ইয়াহুতীদের কাছে বিচার নেবা ফাঁকা আলা কাহিন কি জুহাই না তারপরে দুইজনের সমস্যার সমাধান কিভাবে হইলো দুইজন দুই দিকে টানবে একজন বলে চলো মোহাম্মদাল্লামের কাছে যাই আরেকজন বলে জানা চলো কি করবো ঝগড়া হয় আজকাল এই আমার আমার এরকম ধরনের তো গনকের কাছে গেলে কুহুরি আখিরা তখন ছিল এরকম আজকাল অনেক বছর মানে কাছে যায় চুরি হয়েছে চলে গেল খাদ দেখাইতে হ্যাঁ চলে গায়েব জানার কোনো চাবি কারো কাছে নেই যে কে চুরি করলো চোর ধরা পড়বে ইসলামের এই তরিকা নেই তা ধর্মের গম্বী এক শ্রেণীর করে তারা গণক তারা মোল্লানা হুজুর না মৌলানা না মনে তারা গণক যে গনকের কথা নবিস বলেছেন ফাঁকাতামী গনক হচ্ছে আল্লাহর যে নাজেল হয়েছে বিধান কোরআন তার সাথে গনকের কাছে বিচার নিয়ে গেল জোহাইনা বংশের দুইজন পৌঁছিল ওখানে বিচার নেওয়ার জন্য নবী করিম সাল্লআালামকে আল্লাহ রব আলমিন এই ঘটনাটি সম্পর্কে আয়াত দ্বারা জানিয়ে দিলেন কি জানালেন আলম তারা প্রথম আয়াতটি তুমি কি দেখেছো নবী মানে ওদের সম্পর্কে জানো তোমাকে জানিয়ে দিচ্ছি কাবলিক আর আপনার পূর্বে যা নাজল হয়েছে তার প্রতি ইমানের দাবি হাকত এরা বিচার ফেসালা নেওয়ার জন্য পৌঁছে গেল কোথায় তাগুতের কাছে গণতের কাছে তাগতের একটি তফসিল গণকের কাছে গনক বলতে পারবে যে এটি কার এই মালস্তমানটি কার গণকের কাছে বিচার নেওয়ার জন্য অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে কি করবে তাগতকে অস্বীকার করবে একজন বললার নবীলের কাছে বিচার যে খাটি মুসলিম আমাদের মাঝে রয়েছেন আল্লাহামের কাছে বিচার নিয়ে যাব কালার আখার অন্যজন বললো এলাকা আবিদুল আশরাফ কাবিন আশরাফের কাছে কাবিন আসার ইহুদিদের কাছে কাববিন ামদেরকে কষ্ট দিত সাহাবিয়া শাহাবাই কিরামদের স্ত্রীগণ কে কষ্ট দিত কিভাবে তার কাছে গায়িকা ছিল বেশ কিছু গায়িকা বড় পয়সাওয়ালা লোক ছিল পুঁজিপতি মদিনাকে গায়িকা রাখতো আর তাদেরকে দিয়ে নাজগান করাতো মহিলাদের উৎসাহ খুব পরিশান হয়ে গেলেন তার এই কুৎসার কথা শুনে যে গান গাইছে আর লোকজনকে শোনাচ্ছে কুৎসা কারণ মানুষকে এমনি গুল দিলে যে কষ্ট হয় তার চাইতে বেশি যদি কষ্ট হয় বুঝেন না বুঝেন না কবিতায় যে কবিতার ছলে আর গানের ছলে যদি কাউকে কষ্ট দেওয়া হয় বেশি কষ্ট হয় নবী করিম সাল্লাহ আলহিম একবার বললে বহু করে বিন সাবিত রাজি আল্লাহ তালা মুসলিম কবি ইসলামিক কবি ছিলেন তার জন্য নবী শেখেছিলাম মাঝে মাঝে মেম্বার রেখে দিতেন মসজিদের নদীতে আর বলতো আর তুমি কাব্য রচনা করো কবিতা বলো একবার বললেন যারা আমাকে বিতাড়িত করলো নির্বাসিত করলো মক্কা থেকে তাদের হেজো করো হেজো মানে কুৎসা করো তাদের দোষ তুলে কবিতার ছলে দোষ তুটি তুলে ধরা কোন বংশে এই কাজ করো নবী করিম সাল্লাহআলিসাল্লাম যখন আদেশ করলেন কবিতা পড়ার জন্য প্রস্তুত এইরকম এইরকম এইরকম যেমন এরকম রোগ আছে সব দেশে আছে বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট আমাকে নাম ধরার দরকার নাই কিছু কিছু ডিস্ট্রিক্টের এক সেনের হাইরা রয়েছে নাম ধরে ডিস্ট্রিক্ট ধরে এলাকা ধরে অমুক ডিস্ট্রিক্টের লোকরা এইরকম পাইকারি হারে অমুক অঞ্চলের লোকেরা এইরকম পাইকারি হারে যে পাইকারি হারে বলেন সে এলাকার সাত লোকের আছেন নেক লোকেরা আছেন তাদের তারা কষ্ট পাবে না আপনারা কথা শুনলে স্বাভাবিক পাবে না অবশ্যই কষ্ট পাবে আর একাত্তরের পরে পাকিস্তানিরা এইরকম এই কথা আমরাও শিখেছি পাইকারি হারে পাকিস্তানি এরকম পাইকারি হারে সিলেটি এরকম পাইকারি হারে নোয়াখালি এরকম এগুলো হচ্ছে রোগ আমাদের এগুলি হচ্ছে জাহিলি যুগের প্রথা জাহিলি যুগের কথা প্রত্যেক অঞ্চলে দেশে এমনকি কোরআশ বংশ কিন্তু আবু জাহাল কোরাইশাহ নবী করি সাল্লা কুৎসাত গাইতে বললেন কবিতায় কিন্তু বল আমার ব্যাপারে কি করবে আমাকে কেমন করে বের করবে এই কুরসা থেকে বললে আমাকে তো কষ্ট হবে যখন কামাত আজিদ আপনাকে এমন করে কোরআস থেকে প্রশংসা করে বের করে নেব যেমন যদি কোন চুল পড়ে যায় আটায় সানা আটাতে যদি চুল পড়ে যায় পারলেন না আটা সেনে দেখবেন একটা চুল ফেলে দেবে তারপরে চুলটাও তার সাথে চুলটা তারপরে বের করবেন একটু আটাও চুলে লেগে থাকবে না শুধু চুল বেরিয়ে আসবে আপনার আটাতে কোনো লস হবে না মাইনাস হবে না হবে কি বললেন হাসতান করে টেনে থেকে আপনি আশরাফ যখন খুব এইরকম মানসিক পীড়া আর কষ্ট দেওয়া শুরু করলো নবী করিবুল্লাহ একদিন রাত্রে বললেন মানলে কাবিনুল আসরা কি আছে আমার সাহাবিদের মধ্যে যে কাবিন আশরাফ আজকে শেষ করে আসতে পারেন কে আছে কাবিল আশ্রা দাঁড়ালেন আরেকজন সাহাবি না আমি আজকে রাত্রে সময় দেন আজকে শেষ করে আসছি বড় নেতা আবার কেল্লার মধ্যে বাস করে বাস করে দুর্গের মধ্যে ঢুকে তাকে মেরে আসতে হবে ফজর আজানের পূর্বে সাহাবি নীম সালামসিদে সুসংবাদ কাবিন আশরাফকে হত্যা করে চলে এইরকম ছিল ইমাম সাহাবাই কেরামদের ইসলাম মুসলিমদের কষ্ট দেবে ইসলামের শত্রু কসর উল্লা সাল্লামকে কষ্ট দেবে মুসলিম মহিলাদের মুসলিমে নির্যাতন করবে কষ্ট দেবে আর সে ঘুরে পৃথিবীতে না মাললে কাবিল আশ্রফ আছে কে কাপিন আশ্রফকে হত্যা করার জন্য আমার দেব এই কাপিন আশ্রফ নেতার কাছে বিচার হয়নি আরেকজন বলল তোমা তারা পাই এলাম যাই হোক নিষ্পত্তি হলো না মনাফেক বলছিল যে কাপিন আসাদ আর তার বিচার তো সঠিক হবে তো আমি তো জিততে পারবো না মোনাফেক ভাবছে যে তার কাছে ওই আসে না আর আমি এমন ভাবে বাকপটু হয়ে বলবো কথাবার্তা যে উমারজি আল্লাহ তারা রাগী মানুষ তিনি আশা নিয়ে করলো ঘটনাটি দেখেন বরং আর একটি বর্ণনা রয়েছে যে রসুল এই ক্ষেত্রে তাদের সমস্যা সমাধান একটি দিয়ে দিয়েছিলেন কিন্তু মনকুত হয়নি তাতে খুশি হয়নি সে ঠিক আছে আল্লাহ রসুল কাছে তো এরকম বিচার হলো তবে এক কাজ করা যাক আপিল করা তো বুঝেন না আমাদের আপিল হয় না কেসের হ্যাঁ ওপের আপিল হয় এর নিচে আপিল করার জন্য আসছে আল্লাহ তাল কাছে ফাজা করালো হাধুমাল কেসা ঘটনা কিন্তু সে মুসল মানুষটি নেতরে যে বিচার কিন্তু রসুল্লাহ করেছেন কিন্তু তার মনে কুতো হয়নি তাই বললো যে যাই একটু উমারের কাছে যাই আর আপনার বিচারটা একটু দেখেনি তাই আপনার কাছে সকাল ব্যক্তির জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি রসুল বিচারের ওপর সন্তুষ্ট হয় মন খুশি হয়নি যাই উমারের কাছে যাই বলে চলে তাকে জিজ্ঞাসা করলেন কি আকাযালিকা ঘটনা কি সত্যি যে তোমরা আল্লাহ কাছে বিচার নিয়েছ তারপর আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছ ঘটনা কি সত্যি কালার নাম হ্যাঁ এই কথা তাহলে আমাকে বড়ই মনে করছে ভালো যদি বিচার তাদের পছন্দ হয় না আমাকে কত বড় বিচারপতি মোদিনার মনে করে আমার কাছে বিচার জন্য হয়েছে আজকাল যারা তাগুতি বিধান অনশন করে তারা ওইরকম আরে অমুক পার্টিতে তার হইলো না আমাদের দলে চলে এসছে দেখো ওই দল থেকে জিতল এক আমাদের দলে ঢুকে পড়েছে কত খুশি যতই বাতিল থাক না কেন একদল থেকে আরেক থেকে আর গেছে, কারণ এদেরকে শয়তান আর উমার রাজিয়া তালানহ নবী সাল্লাম বলেছেন যে উমার আল্লাহ তালানহ থেকে শয়তান এত ভয় করে যদি জানতে পারে শয়তান উমার কোন গলি দিয়ে আসছেন তাহলে শয়তান আরেক গলি দিয়ে পানায় অন্য গলি দিয়ে পানাই দেখেন ঠিক আছে থামক বাড়িতে ঢুকে তরবারি নিয়ে আসলে দ্বিখণ্ডিত এখানে নেই হাদিসে হাজা কাজাও মারলাম সালি এই ফায়সালা হচ্ছে ওই ব্যক্তির ফায়সালা এই বিচার হচ্ছে এই যে খুন করলাম হত্যা করলাম এটি হচ্ছে ওই ব্যক্তির ফায়সালা ওই রকম লোকের বিচার যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ বিচারে ওপর রাজি হতে পারে না সন্তুষ্ট হতে পারে যারা বলেছেন ঠিক নয় তারা দিক দিয়ে একটু আপত্তি আছে তাছাড়া কি করে উমার রাজি আল্লাহ তালান মুসলিম বিচার নিয়ে আসলেন হত্যা করে দিলেন কি করে এইভাবে তারা এটিকে হাদিসটিকে রহিদ বলতে চেয়েছেন কিন্তু যারা বলেছেন যে হাদিসটি এবং হাদিসটি সহি যেমন ফতুল বাড়িতে বর্ণনা করেছেন এই রিবায়তটি তারা বলেছেন যে না দুইজনে মুসলমান ছিল না একজন মুসলমান ছিলেন আর আরেকজন মুনাফেদ ছিল মুনাফেক হত্যা করতেন না কিন্তু মুনাফেদ যদি তার কুফরি প্রকাশ করে দেয় আব্দুল ও বাই তাকে ইচ্ছা করলে হত্যা করতে পারতেন হত্যা করেন সারা জীবন সে বেঁচে থেকে এবং সে মারা গেছে এমনকি জানাজে তো হাজির হয়েছেন আল্লাহ রাবুল আলমিন নিষেধ করলেন দোয়া করতে যখন তিনি ইস্তেফার করতে চাইলেন তখন আল্লাহর আলমিনা করে দাও করে দাও লাইক ফের আল্লাহ কখনো আল্লাহ রা আলমিন মার্জনা করবেন না ক্ষমা করবেন না তারপরে নবী কার সাল্লাহ সাল্লাম ইস্তেফার থেকে বিরত হয়ে গেলেন তো তাহলে এই লোকটিকে তফিক দান করেন আল্লাহ আমাদেরকে তার রাজকৃত বিধান মোতাবেক জীবন যাপনের জন্য তৌফিক দান করেন আল্লাহ রব আলমিন আমাদেরকে মানব রচিত বিধান থেকে বেঁচে থাকার সতর্ক থাকার এবং অন্যকে অন্য মুসলিম ভাইদেরকে সতর্ক করার জন্য তৌফিক দান করেন আমিন ওসলিল